যেহেতু আল্লাহর কালিমা কে করার জন্য জিহাদ ওয়াজিব সেহেতু আল্লাহর কালিমা বুলন্দের জন্য অন্য যে বিষয়গুলো অপরিহার্য সেগুলো ইমাম এই জন্য সীমান্ত সুরক্ষিত করা যোদ্ধাদের প্রদর্শনী তাদের পর্যবেক্ষণ এবং প্রতিটা ক্ষেত্রে আমির নিয়োগ করা এবং প্রতিটা সীমান্তে সেনা দক্ষ নিয়োগ দেওয়া ইমামের জন্য কর্তব্য শাসকের জন্য অপরিহার্য কর্তব্য ও সুন এবং স্বাভাবিক প্রচলিত রীতিও এগুলো আলবাবি সুনান রাসুল সাল আলহ্লাম এবং খুলাফা রাশিদিন এই ক্ষেত্রে অনেক নিয়ম কানুন দিয়ে গিয়েছেন ওকানা রাসুল্লাহ সালা সেনাবাহিনী ও সাহুফি খাস সাথী বিতাকওয়াল্লাহ তাকে তার নিজের ব্যক্তিগত ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলার ওমান মাহু মিনাল মুসলিমিনা খাইরান এবং তার সাথী মুসলিমদের সাথে হিতাকাঙ্ক্ষিতা দেখানোর ওসিয়ত এবং তাদি নসিহত করতেন সুম্মা কল অত রসাম তাদেরকে নির্দেশ দিতেন উগজু বিসমিল্লাহিফি সাবিলামিহাদ করো কলু মনক্লাহি আল্লাহকে যারা অমান্য করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো উগু তোমরা যুদ্ধ করো ওয়ালা তগলু ওলা তগুল্লু খিয়ানত করোনা গণিমতের মাল আত্মসাত করোনা এখানে স্বয়ং নিজে মুজাহিদ সৈনিকদের পরখ করতেন যাচাই করতেন আবদুল্লাহমা বলেন যে ওহদের যুদ্ধের দিন আমাকে রাসু সাল সামনে যুদ্ধা হিসাবে পেশ করা হলো আমার বয়স ছিল তখন চোদ্দ বছর রাসুল সাল্লিহসাল্লাম আমাকে ফিরিয়ে দিয়েছেন যোদ্ধা হিসাবে গ্রহণ করেননি খানদের যুদ্ধ সেই সময় রাসুল সাল্লিহসাল্লামের সামনে আমাকে উপস্থাপন করা হয়েছে তখন আমার বয়স পনেরো হয়ে পড়েছিল রাসুল সাল্লি আসসাল্লাম আমাদের আমাকে সৈনিকদের লিস্টে অন্তর্ভুক্ত করে নিয়েছেন সাল্লামের কাছে আলোচনা করেছে তিনি তো গুলাম মনিবের খেদমতে তিনি গিয়েছেন সরাসরি যুদ্ধের সৈনিক হিসাবে কি করেননি গমন করেননি কিন্তু আমার এই গুণের কথা রাসুসাল্লা ইসলামের নিকট আলোচিত হয়েছে তখন রাসুল সাল্লা আমাকে তার সামনে উপস্থিত করেছেন উপস্থিত করে আমাকে যুদ্ধের অস্ত্র এবং পোশাক দিয়েছেন পরে এই গুলো রাসুল সাল্লা পর্যবেক্ষণ করে আমাকে যোদ্ধাদের অন্তর্ভুক্ত করে নিয়েছেন যুদ্ধের যোদ্ধাদের দলে সামিল করে নিয়েছেন তো যোদ্ধাদের পরখ করা মুজাহিদ সৈনিকদের যাচাই বাচাই করা আমিরের এটাও একটা দায়িত্ব রাসু সাল্লাস্লাম নবী হওয়ার পর এই পবিত্র দায়িত্ব পালন করেছেন অতএব রাসুল সাল আল ইসলামের যারা সত্যিকার অনুসারী হবে রাসুল সালের সত্যিকার নাইভ হবে তাদের কাজ এটাও হবে যে তারা সৈনিকদের কি করবে পরখ করবে সৈনিকদের যাচাই করবে আল্লাহ আমাদের দুরবস্থার কারণের মধ্যে এগুলো কিছু আছে যে আমরা সৈনিকদের পরখ করবো তো দূরের কথা যারা রাসুল সাল্লামের নিয়াবতের দাবি নিয়ে বসে থাকা হচ্ছে নিজেরা সৈনিক হওয়ার উপযোগী না উপযোগী তো না বরং উল্টো নিজেদের বুজুর্গের পরিপন্থী মনে করা হয় রাসুলের নিয়াবতের পরিপন্থী মনে করা হয় এটাকে নায়বের রাসুলের শান না সে যুদ্ধ যুদ্ধাস্ত্র এই সমর্বিদ্যা এই অস্ত্র শস্ত্র এইগুলি নিয়ে কি করবে আলোচনা করবে এইগুলিতে নিমজ্জিত হবে এগুলো তো কি নবতের সানের খিলাফ বিল্লাহ এখানে দেখেন যুদ্ধ করবে কিসের জন্য রাসুসাল্লা পরিষ্কার বলেছেন উগজু বিসমিল্লাহি ফি সাবিনী আল্লাহর নামে আল্লাহর পথে যুদ্ধ করো উগজু কাতিলু মা ফরাবিল্লাহি আল্লাহকে যারা অমান্য করে কুফুরিতে যারা লিপ্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করো बर मुसलिम शासक मुसलिम स्कलार पंडित बर्ग बुद्धिजीवी दल सब एक वाक्य क्या सब धर्म लोक मिले मिसे कि বন্ধুত্বের সাথে একসাথে চলাফেরা করতে হবে থাকতে হবে এটা হলো শান্তিবাদিতা এটা হলো ইসলাম ধর্মের শান্তির ধর্মের শিক্ষাও আর প্রকৃত ইসলাম ইসলামের পরিপূর্ণ বিধানের বাস্তবায়ন যারা চায় তারা হইল পৃথিবীতে সন্ত্রাসী এদের বিরুদ্ধে কি করা যাবে যুদ্ধ করা যাবে এইজন্য মুসলিমদের থেকে আল্লাহর দিন প্রতিষ্ঠাকারীদের হাত থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে তারা আল্লাহর শত্রুদের হাতে অস্ত্র দিয়ে দিয়েছে তাদের জন্য অস্ত্রের ব্যবহার বৈধ আর ইসলামের জন্য অস্ত্রের ব্যবহার কি অবৈধ এটা শুধু কাফের নিকট এমন তাই না। মুসলিম স্কলারদের এই বিষয়গুলো প্রকৃত কুফুর এবং সিরিক এটাকে নির্মূল করার জন্য আল্লাহ অস্ত্রের ব্যবহারের নির্দেশ দিয়েছেন বলছেন যে অস্ত্রের ব্যবহারের দ্বারা হতাহত হয় কাউকে হত্যা করতে হয় নিহত হতে হয় এই হত্যা করা নিহত হওয়া এটা এক দৃষ্টিতে যদিও কষ্টের এবং ক্ষতিকর তার চেয়েও মারাত্মক এবং জঘন্য হইল কুফুরি এবং সির সেটা নির্মূলের জন্য এটা অবলম্বন করা এটা খুবই যুক্তিযুক্ত একটি বিষয়। এটাকে আল্লাহ বলেছেন আসাদুমিনাল কতল কুফুর এবং সিরিক এই যে ফিতনা এটা জঘন্য হত্যার চেয়েও এখন আল্লাহ তালার এই বাণীকে তাদের অপপ্রয়োগের নমুনা দেখেন কোথায় ব্যবহার করছে যারা চেষ্টা করে তাদের কর্মকাণ্ডের উপর ফেলে হত্যা করে ফেলে ফাঁসি দিয়ে দেয় তাহলে এটা ভালো কাজ করতেছে তারা কি করতেছে তারা এসলাহের কাজ সংশোধনের কাজ শান্তির পক্ষের কাজ করতেছে এ ডাকাতের হাতে অস্ত্র এটা খুব শান্তির পক্ষের আর মুসলিমদের হাতে আল্লাহর দিনের সৈনিকদের হাতে অস্ত্র এটা হলো কি শান্তির বিপক্ষে তাদের দৃষ্টিতে আমাদের যুদ্ধ তো করো কিন্তু খেয়ানত করোনা নাহা আনিল গুলুলে লিমা ফিহিমিন কাসি কুলুবিল মুসলিম সম্পদ আত্মসাত করা থেকে নিষেধ করেছেন গনিমতের মাল আত্মসাত করা থেকে নিষেধ করেছেন কারণ এর কারণে মুসলমানদের মন ভেঙ্গে যায় যুদ্ধদের মন কি হয়ে যাবে ভেঙ্গে যাবে ওয়াক্তিলাফি লাফি কালিমা তাদের মধ্যে মতবিরোধ দেখা দিবে কারো হয়তো মন ভেঙ্গে যাবে সে প্রতিবাদ করবে না কিছু বলবে না বা বিচ্ছিন্ন হবে না কিন্তু মন কি হয়ে থাকবে ভেঙ্গে যাবে আর কেউ হয়তো প্রতিবাদী হবে অথবা বিচ্ছিন্ন হয়ে যাবে বিদ্রোহ দেখাবে যে তার হক নষ্ট করা হলো ওয়্তিয়া রিহিমুন নুহবা আল আল কিতাল অথবা তারা কি শুরু কর দিবে हर गयी हवा युद्धे परम दुर्घटना इसलमी घटे দুর্ঘটনাগুলো যদি না ঘটত আজকে ইউরোপের চিত্র ভিন্ন হত। মুসলিমরা ইউরোপের হিতাক্ত মালিক ও কাসিরাম্মা ইউফজি জিমা এবং অনেক ক্ষেত্রেই এই মাল সম্পদ লুটের দিকে গমন করা যুদ্ধের চেয়ে এটাকে বেশি প্রাধান্য দেওয়া পরাজয়ের দিকে নিয়ে যায় ওয়ানিল আনিল গাদরি এবং বিশ্বাসঘাতকতা থেকে রাসুল সাল্লিশ নিষেধ করেছেন লি আল্লাহ ইয়ারতা আল আমানু মিনাহ দিহিমিম মুসলমানদের প্রতিজ্ঞা এবং মুসলমান যদি কারো নিরাপত্তার দায়িত্ব নিরাপত্তার দায়িত্ব নেয় এই দায়িত্ব গ্রহণ। এর মানুষের আস্থা যেন উঠে না যায় ওয়ালা উর্তাফা যদি লোকদের আস্থা উঠে যায় মুসলমানদের দায়িত্ব নেয়ার উপর এবং তাদের প্রতিজ্ঞার উপর রাহাবা আজ আমুল ফুতুহ ও আকারুহা বড় বড় বিজয় এর সম্ভাবনা হাতছাড়া হয়ে যাবে এবং ছোট সফলতাও হাত ছাড়া হয়ে যাবে ওহিয়া জিম্মা ছোট সফলতা সেটা কি সেটা হইল জিম্মি হওয়া কারণ মুসলমানদের নিরাপত্তার উপর যদি আস্থা না রাখতে পারে তাহলে অমুসলিমরা তাদের অধীনে থাকা মেনে নিবে মেনে নিবে না জিম্মি হতে রাজি হবে না আর জিম্মি হতে রাজি না হইলে বড় ছোট দুই ধরনের লাভ হাত হয়ে যাবে কারণ অমুসলিমরা যদি মুসলিমদের সামনে জিম্মি হয়ে যায় विष्य मुस्लिम दे आचरण देखे इसलम ग्रहण करार की संभावना जिम्मी हार कारण तरा मुसलिम के कर दे जिजिया कर दे जिजिया कर एट मुसलिमरा लाभ करते छोट विजय और संभावना आई लुक गो एकये मुसलिम हो जा हल की बड़ विजय तो मुस्लिम दे जिम्मादार ऊपर तर निरापत्ता प्रदान ऊपर जदि आस्था ही ना रखते परे विषय संघटित হবে না বড় ছোট এই বিজয়গুলো হাত হয়ে যাবে এই মুসলিম কথা দিলে কথা কি করবে রক্ষা করবে কাউকে নিরাপত্তা দিলে নিরাপত্তা রাখবে ওয়ানিল মুসলাতি আর রাসুস নিষেধ করেছেন অঙ্গ কেটে আকৃতি বিকৃত করা থেকে লিয়ান্না হা ও খালকিল্লা কারণ যাহাদের কাজে এর কোনো প্রয়োজন আছে অতিরিক্ত আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন নিয়ে আসা হচ্ছে আল্লাহ যে অবয়বের সৃষ্টি করেছেন এর ভিন্ন অবয়ব দিয়ে দেওয়া হচ্ছে তাকে ওয়ান কথলিল এবং শিশুদের হত্যা করতে নিষেধ করেছেন লিয়ান্নাহ লিয়ানিমিন কারণ শিশুদের হত্যা করার দ্বারা মুসলমানদের উপর সংকীর্ণতা করা হচ্ছে ও বিহিম মুসলমানদের ক্ষতি করা হচ্ছে কিভাবে কারণ সে যদি জীবিত থাকে মুসলিমদের গোলাম হবে আর ইসলামের মধ্যে তাকে বন্দি করেছে তার মনিপ যে হবে তার অনুসরণ শুরু করে দিবে কিছুদিন পরে সেও কি হয়ে যাবে মুসলিম হয়ে যাবে স্বাভাবিকভাবে এমনই তো হয়েছে বন্দিরা পরবর্তীতে দলে দলে কি হয়ে পড়েছে মুসলিম হয়ে পড়েছে তো যারা বন্দি করেছিল ইসলাম গ্রহণের ক্ষেত্রে তাদের অনুসারী তারা হয়ে যাবে ওয়াইজান আদুওয়ান কোন শত্রুকে তো সে কি করে না বধ করে না ওয়ালা ওলা সুরুতান এবং কোন দলকে অসাহায্য করে না ছোট বাচ্চা সে কি কোন যুদ্ধের ক্ষেত্রে কাজে লাগে সুতরাং তাকে হত্যা করার দ্বারা যুদ্ধের কোনো লাভ ও নেই সুহানুকুল্লাম